أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآميرون بالمعروف والناهون عن المنكر والحافظون শুক্রিয়া যে তিনি আমাদেরকে আনুল করিমের ওঠার সুযোগ দিয়েছেন সেই আবুল আলমিনের সুক্রিয়া দায় করি আলহান একশো এগারো নম্বর আয়াতে যে আলোচনা গুরু হয়েছিল সে আলোচনার সাথেই মূলত এই আয়াতেরই সম্পর্ক সেখানে যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে সেটা হল এই পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে একদল মানুষ যারা তাদের মালিক রাবুল আলমিনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে নিজের গান এবং মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরি বিক্রি করে দেওয়ার পর আল্লাহ সুবাহানু তাহারা তার মাল এবং গানটা যখন তার কাছেই রাখলেন তখন সে আমানতদার হিসেবে সেটা ব্যবহার করে মালিক এবং খোদমুখ তার হয়ে এটা ব্যবহার করে না আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার জীবন এবং সম্পদকে সে ব্যবহার করে সেই ব্যক্তি হল মুমিন আল্লাহর কাছে যে চুক্তি করেছে সেই চুক্তির উপর অসল যে থাকে সেই মুমিন আর যে আল্লাহর সাথে এমন চুক্তি করেনি সেই ব্যক্তি মুমিন নয় এরাই হলো কাফের এবং মুশ্রিক আল্লাহ দুঃশ্ম যারা আল্লাহ সুবাহান হুতায় কাছে তাদের দান এবং মালকে বিক্রি করে দিয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো এই আয়াতে আল্লাহ সুবাহানা বর্ণনা করছেন যে এদের এই গুণাবলী সম্পন্ন হয় এই সুকুল লোকেরা হয় এ সকল গুণের অধিকারী সেই গুণগুলো কি এখানে আল্লাহ বলছেন আচ্ছা ইগুন এরা হল তবাকারী আল্লাদুন এরা আবাদতকারী আল্হামিদুন এরা আল্লাহ প্রশংসাকারী আচ্ছা ইহুন তারা রুজা পালনকারী অথবা তারা ভ্রমণকারী অথবা তারা জিহাদকারী হিজরতকারী এই আয়াতির অর্থ বিভিন্ন মনীষীগণ বিভিন্ন অর্থ করেছেন আর রা কি তারা রুকুকারী আর দিদুন তারা চেষ্টাকারী আর মাহারুন তারা সৎ আদেশ প্রদানকারী এবং মন্দ কাজের নিষেধাজ্ঞাকারী বলে হ্যা এবং আল্লাহ হজুল সমূহের হেফাজতকারী এই সকল মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন আল্লাহবাহ এই মুমিনদের বৈশিষ্ট্য গুণাবলীগুলো বর্ণনা করেছেন এক নাম্বার গুণ হল তাই গুণ এরা তবাকারী তারপর শব্দের অর্থ হল প্রত্যাবর্তন করা ফিরে আসা আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোনো হুকুম অমান্য করে সেই হুকুম অমান্য করার মাধ্যমে সে আল্লাহর এবাদতের সীমানা অতিক্রম করে সে চলে যায় আল্লাহর কাছে যে সে চুক্তি করেছিল সেই চুক্তিটা সে লঙ্ঘন করে ফেলে যখন সে বুঝতে পারে আমি তো চুক্তি লঙ্ঘন করে ফেলেছি আল্লাহ সীমানার বাইরে চলে গেছি আল্লাহর নিষিদ্ধ কাজ করে এই জন্য সে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহর আজাবের ভয়ে সন্ত্রস্ত হয় সে মনে করে যদি এই অবস্থায় আল্লাহর সীমানার বাইরে গিয়ে আল্লাহর সাথে কৃত চুক্তি লঙ্ঘন করে যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহকে জাহান নামে দিবেন শাস্তি দেবেন এই ভয়ে ভীত হয়ে সে তাড়াতাড়ি সে ফিরে আসে তাড়াতাড়ি আর দেরি করে না সে তাড়াতাড়ি করেছিল চুক্তির মধ্যে চলে আসে আল্লাহ সেই বিধি বিধানের সেই সীমানার ভিতরে প্রবেশ করে যা লঙ্ঘন করেছিল ওটা সাথে সাথে এটাকে বিরত হয়ে যায় আর দেরি করে না সে বিরত হয়ে সে আবার তাড়াতাড়ি ফিরে আসে এটা তার ফিরে আসা হলো কিন্তু যে চলে গেল এটা তো অপরাধ হয়েছে এই অপরাধের স্বীকৃতি আল্লাহ প্রদান করে কাছে করে করে অপরাধ ফেলেছি ক্ষমা প্রার্থনা করে আমি যে ভুল করেছি আপনার এই বিধি বিধানের সীমানা লঙ্ঘন করে আমি চলে গেছি আমি চুক্তির বাইরে চলে গিয়েছি এটা আমার অপরাধ এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করি সে আল্লাহর কাছে সে তখন কমা চায় আর কমা চাওয়ার জন্য পূর্ব একটা শর্ত আল্লাহর কাছে আর কখনো সীমানার বাইরে যাব না আর কখন আমি আমারে চুক্তি লঙ্ঘন করব না আপনার সাথে যে চুক্তি আমি করেছি সেই চুক্তি আর কখনো লঙ্ঘন করব না আপনার কোনো নিষিদ্ধ কাজ আমি আর করব না সে ওয়াদা করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিদের এই ফিরে আসাটাকে तर क्रमा प्रार्थना के तरश्रुति ग्रहण करें, करें। से फिर से आल्ला कबुल करें फिर आसलान हिसेब जो आल्ला बान्ह हिसेबे जो निजे स्वीकार आर करल तल्लाबाता निजे बान्दा हिसेबे स्वीकार कर बानदा देव तलिकार मध्य लिखे नीन दोलबुक्त तो नीन তিনি মুমিনদের অন্তর্ভুক্ত তাকে করে নেন এবং তিনি এত দয়ালু যে সে যখন ইতিমধ্যে সে গুণা করে ফেলল করে ফেলল সেই গুণাগুলো আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন দাসলাস্লাম বলছেন আর তাই বুমিনা জামবে কামাল্লা জাম্বালাবা থেকে गुना के प्रत्यवर्तनी मत जान से गुना फरमानी करलोल चुक्ति लंगन कर चले गल आल्ला हुकुमे अबाध्य हल से कबारमे जो से फ्रिया आसलो क्षमा प्रार्थना करलो एम भाव तामा करें जिन से अपराध करो आल्ला তোবার মাধ্যমে তার আমল নামা থেকে তিনি এই পাপ গুলোতে মিটিয়ে দেন কিন্তু এই তোবাটা কেমন হওয়া দরকার কোনো ব্যক্তি সে আল্লাহ করল আল্লাহর সাথে তার কৃত চুক্তি সে লঙ্ঘন করল গান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিল সে আমানত কিন্তু যখন আল্লাহ দিনের পথে এখন জিহাদের প্রয়োজন ক্রেথালের প্রয়োজন সে ভয় পায় কাপুরুষতা করে পিছনে পরে থাকে গড়ে বসে থাকে তাহলে সে চুক্তি লঙ্ঘন করলো সে আল্লাহর সাথে যে চুক্তি করেছিল সে চুক্তি লঙ্ঘন করলো আল্লাহ বলছে তোমার ডানটা এখন দেওয়ার সময় কারণ আল্লাহ এটার মালিক সে তো আমার সে যাবে সে তো যাচ্ছে না আল্লাহর আগে সামান্য করো। আল্লাহর দিনের জন্য জিহাদের জন্য এখন মালের প্রয়োজন তার কাছে আছে তা আল্লাহর মাল আল্লাহ বলছেন আমার মাল তোমার কাছে গচ্ছিত আছে আমার অতিথয়াও সেখানে সে চিন্তা করে যদি আমি দিয়ে আমি খাবো কি আমার পরিবার নিয়ে চলবো কেমন করে তখন তো সেটা মালিক মালিকানা দাবি করে সে চুক্তি লঙ্ঘন করে দেবে সেই ব্যক্তি যখনই বুঝতে পারে যে আমি তো আল্লাহর সাথে চুক্তি করেছিলাম এখন তো আমি নিজের উপর অধিকার খাটাতে পারি না যখন সে বুঝতে পারে যে আমি কিন্তু ভুল করেছি আমার তুই অধিকার নাই ক্ষমতা নাই আল্লাহ আদেশ করেছেন ময়দানে চলে যাওয়ার জন্য আমাকে যেতে হবে আল্লাহ আদেশ করেছেন মাল দেওয়ার জন্য আমাকে দিতে হবে এ থেকে দূরে রাখার অধিকার তো আমার নাই যখন সে বুঝতে পারে সে অবিলম্বে সহবাহ করে আল্লাহ কাছে সাথে সাথে কমাশায় আমি দেরি করে ফেলেছি তোমার আদেশটা সাথে সাথে পালন করা দরকার ছিল কিন্তু আমি ভুল করে ফেলেছি আর দেরি করে না সে করে কি যে হাদের ডাক এসেছে না তবাই আল্লাহর কাছে গ্রহণযুদ্ধ তবা যে অজ্ঞতা বসত নাচরমানি করে আর যখনই বুঝতে পারে দেরি করে না অবিলম্বে সে ফিরে আসে আর দেরি করে না যখনই বুঝতে পারে সাথে সাথে সে প্রস্তাবর্তন করে তা করে ওই ব্যক্তির তবা আল্লাহ বলছেন গ্রহণ করা আল্লাহর দায়িত্ব আল্লাহ বলছেন এটাই হল প্রকৃত তবা এখন প্রস্তুতা হল অনেক জানা শোনা লোক সে জানে জিহাদ আমার প্রতি ফরজ জিহাদের জন্য নিজের মাল দেওয়া গান দেওয়া मद पाना हारान मत खेलो बेबीचार हरामेपर फो जाना सत्ते তার জ্ঞান ছিল না এলিমটা ছিল না যদি থাকতো এটা করতে পারতো না তার মধ্যে জেহালতটা ওই সময় বেজুয়ী হয়ে গেছে বুমরাহিটা তার উপর প্রাধান্য পেয়েছে এই জন্য সে আল্লাহ অমান্য করতে পেরে সে জানে সেহাদে দেওয়া ফরসব ভালোবাসাটা এত বৃদ্ধি হয়ে গিয়েছিল যে তার জানাতা তখন দুর্বল হয়ে গিয়েছিল তার এলিমের উপর তখন পর্দা পরে গিয়েছিল জেহালতের পর্দা সে পাপ যেন মত পান করেছে বেবিচার করেছে এটা ওই সময় তার মধ্যে সেই জানাটার উপর না জানাটা প্রাধান্য পেয়েছিল পর্দাটা সরে যাবে তখন সে বুঝতে পারবে যেটা পাপ করে ফেলেছি ভুল করে ফেলেছি না করে ফেলেছি তখন সে আর দেরি করে না সে পরিকল্পিত আর গুনা করে না যে আমার কিছু মানুষের কাছ থেকে আমি নিজেও শুনেছি হজ ফরজ হয়েছে হজে দেয় না যুবক মানুষ বলে কি এখন হজে গিয়ে লাভ নেই হজ থেকে ফিরে আসে ঠিক থাকতে পারবো না এরত কি তার পাপ ইচ্ছা আছে পরিকল্পনা আছে সে আরো পাপ করতে চায় এই জন্য সে বলছে হজ থেকে গিয়ে এসে ঠিক থাকতে পারবো না এই জন্য না এটা তার ইচ্ছা পরিকল্পনা তার নিয় আরো পাপ করছে এই ধরনের তবা আমার কাছে গ্রহণযুক্ত তবা নয় বলাই সাথে حتى <تصفيق> إذا حابر أحدهم الموت قال إنني تبتل آن ولالذين يموتون وهم كفار الله بولشن غوية تبتل توبه آمار كاته كنو توبه اي ناوي جه گنار كاته كورتتين ثاتيك جه كتا نميتكتو نيكتو بورتتين هاي تقن بولي آمي ايكا نتبتل آن إنني تبتل آن مورا شمع يشه كتشه ده شعر بات آزاف خمبه منان ناوي تقن بولشه آمي ايكا نتبتل آن আর ওই ব্যক্তির তবাও আল্লাহর কাছে কোনো তাই নয় যে কুফরির উপর মৃত্যু বরণ করেছে যে কুফুরির উপরই তার জীবন কাটিয়েছে তার মৃত্যু হয়েছে আনলো এনে তবা করলো এই তবা আল্লাহ বোঝন আমার কাছে কোনো তবাই নয় তবে আল্লাহ যেই তবাটিকে কোনো তবাই বলেননি ওই তবাটা আমাদের সমাজে চালু আছে মানুষ তবা করে মরার সময় আসলে। আর তবা নিজে করে না সে তবা করার জন্য একজন ধারাকে নিয়ে আসে যেটা ওই খ্রিস্টানদের মধ্যে আছে তাদের হাজরিটা করে ইহুদিদের পুরোহিতরা করে খ্রিস্টানদের ঠাকুর ওই হিন্দুদের ঠাকুররা করে হিন্দু লোকেরা যখন মারা যায় মৃত্যুর সময় কিন্তু ঠাকুর ডেকে আনে মরার সময় যে কোনো রোগ আক্রান্ত হয়েছে বা মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে তখন তারা ঠাকুর নিয়ে আসে ঠাকুর এসে তাকে কিছু মন্ত্র করে তার সামনে তারে ঠিক মতা টবা করা ঠাকুর ওই ঠাকুরের তবা আমাদের দেশে চালু আছে পক্ষে এদেশে তবা আল্লাহ কাছে জেটি সেই তবা এদেশে মানুষের কাছে জানা নেই শ্রেষ্ঠ নেই আমলে নাই। প্রকৃত তবা ওইটাই যে অবিলম্বে তবা করে সে পাপ করতেছে সে কিন্তু তার এলিম নাই সে বুঝতেছে না এটা যে তার পাপ তারই ফিলিংস আসতেছে না এটা হতে পারে তার জীবনের শেষ মুহূর্ত জীবনের শেষ দিকে গিয়ে হয়তো সে এখন বুঝতে পারছে আমি সারা জীবন কি করলাম আমার জীবন কোন পথে কাটালাম তখন সে বুঝতে যে ভুল করে মেলেছি তখন তার মধ্যে সেই অনুভূতি এসে গেছে সেই অবস্থায় করে তার জন্য কারিবিন তার জন্য এটা অবিলম্বে কারণ সে এখন বুঝতে পারছে এর আগে বুঝেনি বোঝার জন্য যে ধরনের ইলমের দরকার ছিল সেটা তার ছিল না এখন এসেছে এটা যখনই আসুক তখন ওই তার জন্য কারিবিন এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলছেন বা তার তবা দরটা বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার মৃত্যুর সেই যন্ত্রণা সরকার শুরু হওয়ার আগ পর্যন্ত তার তবা দরটা খোলা থাকে কিন্তু যারা পরিকল্পিত গুণা করে তো করে ইচ্ছা করে পরিকল্পনা গুণা করে বুঝে শুনে করে শুনে তাদের তবা আল্লাহ কাছে গ্রহান্বিত নয় এখানে আমরা দেখি সেখানে এমন একটা শপথ করেছে সেই শপথ সেই চুক্তিটা কি তার দান এবং মান সে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে আল্লাহর মালিকানায় দিয়ে দিয়েছে সে বিনিময় জান্নাত পাবে এই চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে যে ত্রুটি তার হয় চুক্তির শর্ত সরাইগুলোর কোন ক্ষেত্রে যদি সে লঙ্ঘন করে ঘাসলতি করে ত্রুটি করে আর যখনই সে বুঝতে পারে আমার তো এটা চুক্তি বিরোধী কাজ হয়ে গেছে আল্লাহর সাথে যে চুক্তি করেছেন বিপরীত হয়ে গেছে তখন যখনই বুঝতে পারে আর দেরি করে না দেরি সাথে সাথে কবা করে এটা এই সকল ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য তারা একই অপরাধ বারবার বুঝে শুনে করে না তারা একই অপরাধ বারবার বুঝে শুনে করে না তারা বসত অসেচেতন ভাবে অথবা নকশের ঢুকায় পড়ে শয়তানের প্রউছনায় তখনও সে না করে ফেলতে পারে কিন্তু একবার যখন সে বুঝতে পারে এটা তার নাফরমানি হয়ে গেছে এখান থেকে তবা করে ফিরে আসার পর এটাকে সে বারবার করে না द्वित बैशि गुली दासत एकक निकुश बी तल्लावेदन करबाद करे ना आल्ला हुकुम पालने তারা কখনো ফ্রুটি করে না আল্লাহ সকল আদেশ নিষেধ মেনে চলা হল এবাদত বান্দার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত এবাদত এবাদতের বাইরে কোনো সময় নাই বান্দা যদি বসে থাকে সে বসে বসে যদি একটু চিন্তা করে আল্লাহর জন্য আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে আল্লাহর দিনের বিজয়ের জন্য এটা তার এবাদত সে চুপ বসে আছে কিন্তু সে আবাদতে আছে সে আছে সে আল্লাহর এ বাদতে আছে তার যত কাজ দুনিয়ায় আছে বৈষয়িক কাজ আমরা মনে করি দুনিয়া কাজ মনে করি সেই কাজগুলো তার এ বাদত খেলার উপায় তার জীবিকা নির্বাহ করার জন্য যে চেষ্টা করছে পরিশ্রম করছে এটা আবাদত সে আল্লাহর হুকুম অনুযায়ী সে বিয়ে করেছে স্ত্রীর সাথে সম্পদ স্থাপন করছে এটা ইবাদত সন্তান লবণ পালন এটা ইবাদত আল্লাহর বান্দার জীবনের এমন একটা মুহূর্ত নাই যে সময়টা আল্লাহর এবাদত নয় যদি সেই কাজঠাসে আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসুল্লাহ সাল্লাই তরিফা অনুযায়ী সম্পন্ন করে আমরা এবাদত বলতে কিছু আনুষ্ঠানিক এবাদতকে আমরা বুঝি এবং এবাদতকে সীমাবদ্ধ করি এখানে সালাদ সিয়াম এগুলোর মধ্যে আমরা এবাদতকে সীমাবদ্ধ করি কিন্তু এখানে সেই কিছু আনুষ্ঠানিক জীবনের একটি মুহূর্ত তারা অতিবাহিত করে না আল্লাহ তারা সর্বাবস্থায় আল্লাহ প্রশংসাকারী তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামক प्राप्त होशी है हो आल्ला प्रशंसा कर आल्ला पक्ष तरह विपद मसीबत रूख सूख आबावटन आवर से विश्वास करल्ला पक्षे क्य आल्ला प्रशंसा करम विपद दिए ईश्छा चेहरे बड़ विपद दी पर রোগটা কম দিয়েছেন আর কঠিন দারিদ্রতা আল্লাহ আল্লাহরই প্রশংসা করে এরা হামিদুল্লাহ সর্বাবস্থায় এরা আল্লাহর প্রশংসাকারী তাদের বৈশিষ্ট্য এটা আচ্ছা এটার অর্থ সাহাবাই তালুদের মধ্য থেকে অনেকে ভিন্ন ভিন্ন অর্থ করেছেন কেউ বলেছেন হিজরত কেউ বলেছেন ভ্রমণ করা সফর করা কেউ বলেছেন এর অর্থ হল জিহাদ কেউ বলেছেন অন্যশনের জন্য গড় থেকে বের হয়ে ভ্রমণ করা কেউ বলেছেন এর অর্থ হল রোজা এই সকল অর্থই এর মধ্যে সামিল আছে মূলত হল বর্জনকারী সাব দিকতা হল বর্জন করা তেগ করা আর এগুলোর মধ্যে সেই তেগ এবং বর্জনের অর্থ নিহিত আছে একজন মানুষ যখন রোজা রাখে সুবে সাবেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে কিছু বর্জন করে আনাহার তিন সহ থেকে বিরত থাকে এটা বর্জন করে কেউ যদি ভ্রমণে বের হয় সে তার বাড়িঘর পরিবার পরিজন বর্জন করেই হয় এদের ত্যাগ করে বের হয় কেউ যদি জিহাদ করে সেখানে সে তার গান এবং মাল খেঁসে এখানে ত্যাগ করতে হয় এখানে কষ্ট পরিশ্রম করতে হয় জীবন দিতে হয় এর মধ্যে এসের মধ্যে এটা সামিল আছে আর এই মর্জনের জন্য फर करे इलीम तलाशर सबग अर्थ एर मध्य सामिल आदल हल अल्लाहर प्रति जिहद যে আল্লা প্রতি জিহাদের জন্য আল্লাহর একটা উদ্দেশ্য লক্ষ্য করে সে উদ্দেশ্য সামনে রেখে যেতে হচ্ছে সেখানে গড় বাড়ি ছেড়েছে যাচ্ছে সেটা তার ভ্রমণ হচ্ছে সফর হচ্ছে আর যদি রোজায়েরও তুই করা হয় রোজার মাধ্যমে এখানে বর্জন আছে এজন্য সাহাবাদের শাহাবাদের মধ্যেই এই পাঁচটি অর্থ করা হয়েছে সকলে এটা করেছে এবং এই সবগুলোর অর্থের দিক থেকে সবগুলো সাথে সম্পর্ক আছে এ তারা বোঝা যাচ্ছে যে সিয়াখাতে উম্মাতির রাসুল্লাহ সাল্লাসালামের উম্মতের সেই ত্যাগ বর্জন বিরত থাকা যত প্রকারে আবাততের মধ্যে আছে সবগুলো এর মধ্যে সামিল এটা অনেক ব্যাপক আর যদি শুধু রোজাই করা হয় তাহলে এর মধ্যে একটা সুনির্দিষ্ট হয়ে গেল এনেছে তাদের এই বৈশিষ্ট্য তারা সর্বাবস্থায় আল্লাহর জন্য তারা সবকিছু বর্জন করতে পারে ত্যাগ করতে পারে অনেক কিছু থেকে তারা বিরত রাখতে পারে কি জন্য আল্লাহর জন্য আল্লাহর নির্দেশ আর এরা রুকুকারী এবং সেজদাকারী রুকুকারী সেজদাকারী বলতে তারা সালাত আদায়কারী বোঝানো হয়েছে সালাতের প্রধান দুইটি অঙ্গ রুকু এবং সেজদার রুকু এবং সেজদা হল সালাতের প্রধান দুইটি অঙ্গ এই দুইটি অঙ্গ ছাড়া কোনো সালাত হয়ই না এই প্রধান দুইটি অঙ্গ বুঝিয়ে মূলত সেই সালাতের কথা বোঝানো হয়েছে আর আরেকটি বিষয় যে রুকু এবং সেজার উল্লেখ করার মাধ্যমে যে সালাসের মূল অংশ এটা রুকুর মধ্যে বান্দা মূলত আল্লাহ পরিপূর্ণ তার আত্মসমর্পণের প্রমাণ দেয় রুকুর মাধ্যমে সেখানে আল্লাহ তসবি গুণগান এখানে পেশ করা হয় আল্লাহর কাছেই তার মাথা নত করে আর সেদা সেটা তো আল্লাহ তার বান্দার নিকটবর্তী হওয়ার একটা সময় উত্তম একটা জায়গা রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম যখন তিনি অসুস্থ ছিলেন ইন্তাকালের পূর্বে একদিন জোহর অথবা আসর বর্ণনার মধ্যে পার্থক্য আছে আবু বকর রাজু আল্লাহ ইমামতের জন্য ইমামতের জায়গায় দাঁড়িয়েছেন এমন সময় রাসুল উল্লাহ সাল্লু আলি সাল্লাম নিজের হুজরার পর্দাকা একটু সরালেন আর আবু বুকর রাজি আল্লাহ বৈশিষ্ট্য ছিল তিনি ইমামতির দরজার দিকে পর্দাটা একটু আলহাসাল্লাম ইশারা দিয়ে তাকে বললেন যে তুমি সালাতে ইমামতি করো তোমরা রুকুতে তস্পি পাঠ করো এবং সেজাতে বেশি বেশি করে দোয়া করো कारण बान्दा जो सेजदाए जाए आल्ला बानदारदा थके से बंदा आल्ला सबसे निकटवर्ती आल्लर का्निध्य पहुंचे गिकटवर्ती गल तक आल्लर का उत्तम सूचो आल्लर का तक आल्लर का दोआा कर इस से मध्य दोआा हल सबसे उत्तम दोआा দোয়ার উত্তম জায়গা হল সেদা আমাদের দেশে দেখবেন অনেকে জিজ্ঞাসা করলে বলবে স্বীকার করতে পারে না কিন্তু তখন মন গড়া একটা কথা বলে যেটা নফল ছালাতের মধ্যে খরচ সালাতে দোয়া নাই অথচ রাসুলুল্লাহ সাল্লাই আবু বুকরকে যে নির্দেশ দিয়েছিলেন খরচ সালাতের মধ্যে তিনি ফরজ সালাতের ইমামতির জায়গা দাঁড়িয়েছিলেন সেই সময় নির্দেশ দিয়েছিলেন এখানে ফরস এবং নফলের মধ্যে কোন তো করা হয়নি বরং ফরজের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে ফরজের সময় নির্দেশটা দিয়েছিলেন যেহেতু কোনো হাদিসে এটা উল্লেখ করা নাই স্বতন্ত্রভাবে এটা বলা হয়নি যে ফরজ সালাতে করা যাবে না এটা নফল সালাতে করতে হবে যদি কেউ এখন এই শর্ত আরোপ করে মূলত রাসুলের হাদিসকে তার অমান্য করে রাসুলের হাজিসের বির সত্ত আর এই শেষটা হল একটা উত্তম জায়গা আল্লাহর কাছে দোয়া করার বরং আমাদের দেশে প্রচলিত যে দোয়া আছে সেটা হলো এমন একটা হাস্যস্পদ বিষয় বললেন বান্দা যখন যায় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমি এত আল্লাহ তখন আমি আল্লাহর কাছে কিছু চাইলাম না দোয়াও করলাম না যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম সালাতে সালান ফিরে সালা শেষ করে ফেললাম এরপরে শুরু করলো লম্বা দোয়া আর সেই দোয়া করে আবার এমন আজগুবি ঘোসায় হাস্যত বিষয় না আমি নি করে আমি সরাসরি আপনার কাছে বলবো আমার প্রয়োজন তার কাছে আমি চাইব আমি নি করি তখন আমি চাই না কিন্তু পরে বাহক পাটাই আজকে দুনিয়ার মধ্যে যদি কেউ করে সে করবে না খুশি হবে আমি একজনের কাছে গেলাম আমার একটা প্রয়োজন তার কাছে গিয়ে আমি চলে আসলাম কাছে আমার প্রয়োজন ওটা আমার পক্ষ থেকে তুমি চাও যদি সেই ব্যক্তিটা যায় তাহলে সে কি বলবে এই একটু আগে আমার কাছ থেকে এসে গেল একটু আগে আমার কাছে আসলো আমার কাছে কিছু চাইলো না তোমাকে আবার পাঠিয়েছে আমার কাছে সে খুশি হবে যদি দেওয়ার মতো হয় সুযোগ যদি থাকে সরাসরি বলে সে খুশি হবে আমরা আল্লাহর সাথে এই ধরনের অভিনয় করি আমি সেদায় গেলাম সালাতের মধ্যে আল্লাহর কাছে নিকটবর্তী হলাম আমার পর্যন্ত তখন আমি বলি না डाकोम डाक जवाब दीखने तुम्हरा डाको एवं तुम्हारा डाक जवाब दी আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ বলেন তখন আমি অবশ্যই তার অতি অতিটে এখানে আয়াতের একটা বৈশিষ্ট্য দেখবেন যেখানে আল্লাহ রাসুলকে বলে দেননি তুমি বলে দাও আল্লাহটা বলেননি আল্লাহ বলছেন সংবাদ দিচ্ছেন এটা যে আমার বান্দারা তোমাকে তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে আল্লাহ বলেন না যে তুমি তাদেরকে বলে দাও বলে তো আল্লাহ নিজে বান্দাকে বলেন এখানে তিনি রসুল কে বলেন না তুমি বলে দাও বরং আল্লাহ বলেন আমার বান্দা আমার ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে আমি কোতায় আমি আমার সম্পর্কে তারা জানতে চায় আল্লাহ সাথে সাথে বান্দাকে জবাব দিতেন শাহিন নিয়ে পারিন আমি তো অবশ্যই তার অতিনিকটে যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই আমি তাদের ডাকে জবাব যে দেই এই বিশ্বাস যেন তারা রাখে তাহলেই তারা হেদায়ত হবে সঠিক পাবে মাধ্যম বললে বুঝিলা দেখেন একটা এই মুনাজাতে মকবুল একটা বই পড়েছিলাম মোনাজাতে আসতে খাজা মনুদ্দিন কি চিস্তি কেউ আসতে আশরাফ আলী থান্তে সব ওয়াঁচতে ওয়াজতে দিয়ে পুরো বই সব ও আর কিছু নাই আল্লাহর কাছে কিছু চাই না সব বলে ও একবারে এ ধরনের বই মুনাথাতের মধ্যে লোয়ার মধ্যে তোলা লাগিয়ে দিয়েছে তো আল্লাহ মুমিনদেরকে এমন বৈশিষ্ট্যের অধিকারী বলছেন আল্লাহ সাথে যারা চুক্তি সম্পাদন করেছে তারা রুকুকারী শ্রেষ্দাকারী সালাসের গুরুত্বপূর্ণ অংশ তারা সালাত আদায়কারী এরা উত্তম ভাবে রুকু করে উত্তম ভাবে শ্রেদ্ধা করে সেদার পূর্ণ হক তারা আদায় করে অর্থাৎ শ্রেষ্ঠার মধ্যে আল্লাহর কাছে তাদের যা চাওয়ার সেগুলো চায় সেই অবাদতের সকল কাজগুলো সে এমন ভাবে সম্পন্ন করে যে আবাদত গুরুকে আল্লাহ সুবাহ বাম্বার জন্য যেভাবে তিনি নির্ধারণ করেছেন সেইভাবেই করে এরপর আল্লাহ বলছেন তারা সৎ কাজের আদেশ প্রদানকারী বন্না হু আনিল মনকার मंदपते बाधा प्रदान कारी मंदपी निषेधाज्ञा मारूप आल्ला मानुषर पृथ्वी उत्तम जानगल निर्धारण कर सत् निर्धारण कर सर्वप्रथम प्रधान जो सत्काल से सत्ता की আল্লাহর সার্বভৌমত্ব সমগ্র সৃষ্টি জগতের উপর আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা প্রধান কাজ আল্লাহর সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর সকল আইন কানন হুকুম আকাম বিধি বিধান যা আছে সবগুলো বাস্তবায়ন করা সহজ হবে যদি সার্বভৌমত্ব থাকে অন্যের আর তার অধীনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা যাবে এটাকে কোনো সম্ভব তৎক্ষণা সম্ভব নয় সার্বভৌমত্ব একজনের হুকুম চলবে আরেকজনের এটা কখনো হতে পারে না যা হয়নি কখনো সর্বপ্রথম সৎ কাজ হল আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর উলুহয়ত রবুইয়তকে প্রতিষ্ঠা করা সদান কাজ এটা এটি হল সৎ কাজ সেই প্রধান কাজটা হয়ে গেলে বাকি ছোটখাটো যত ধরনের সবগুলো কাজ করা সম্ভব। সেই কাজগুলো করাটা সম্ভব এবং সহজ আর সার্বভৌমত্ব যদি আল্লাহ না হয় ছোটখাটো কোনো আল্লাহর হুকুম চালু করা এটা কোনদিনই চালু করাও যাবে না করে রাখাও যাবে না আর সবচেয়ে বড় মন্দ কাজ কোনটা সবচেয়ে বড় মন্দ কাজ হল মানুষের উপর থেকে মানুষের প্রবুত্বকে খতম করে দেওয়া সৃষ্টির করে সৃষ্টির যে সার্বভৌমত্ব সেই সার্বভৌত্বকে খতম করে দিতে হবে সৃষ্টির কোন সার্বভৌমত্ব নাই সার্বভৌমত্ব হল সত্তার সেই স্রষ্টার আজকে তিস্তির সার্বভৌমত্ব চলছে আমরা সহজে দেখি আমাদের দেশে দুনিয়া সব আছে আমাদের দেশে সংসদ নামে জাতীয় সংসদ নামে একটা পরিষদ আছে যারা হলো সার্বভৌমত্বের মালিক সর্বময় ক্ষমতার অধিকারী তারা বলে কিটা সার্বভৌম সংসদ এই সংসদটা হল সার্বভৌম এই জন্য এই সংসদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না এর প্রতিটি সদস্য হল আইন প্রণেতা লো মেকার এরা হল প্রত্যা হলে এক একজন ইলা তারা দাবিদার ইলা তাদের বিপক্ষে কেউ কথা বলতে পারে না কারণ সংসদ সকল প্রকারের প্রশ্নের উর্দে অভিযোগের উর্বেগ কারণ এটা সার্বভৌম সার্বভৌম সত্যার বিপক্ষে কোন ধরনের অভিযোগ কেউ দায়ের করতে পারে না আল্লাহ সুবাহান তাহারা হচ্ছেন ঠিকই এমনই সার্বভৌম যার বিপক্ষে কেউ কথা বলতে পারে না যার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দিতে পারে না যার হুকুম হাকামের ব্যাপারে কেউ কোনো ধরনের কথা বলতে পারে না অধিকার নেই কারণ তিনি সার্বভৌম এরা ওই সার্বভৌমটাও বুঝেছে ঠিকই কিন্তু আল্লাহ বড় আল্লাহ আর আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্যের যে সার্বভৌমত্ব পৃথিবী যদি থাকে এটা হলো সবচেয়ে বিছু মন্দ কাজ তাহলে আল্লাহর বান্দারা কি করবে जदि आल्लार सार्वभमत बो दुनिया प्रतिष्ठित ना थे प्रथम कान हल आल्ला सार्वभौमत लक्ष्य तरह सर्वालना सर्वशक्ति नियोजित करा आल्ला सार्वभौमत प्रतिष्ठित करते हम दुनिया जे गायरुल्लार सार्वभौमत आल्लाह छड़ा जन्या सार्वभौमतव आर्मूल करा सबसे बड़ मंद काज एट के निर्मूल करते সেই রাইরুল্লার সার্বভৌমত্বকে নির্মূল করাটা হল তাদের মূল কাজ আর এই রাইরুল্লার সার হচ্ছে সবচেয়ে বৈশিম্য কাজ এটা মুনকার সবচেয়ে বড় মূল এই মূল কাজটাকে যদি নির্মূল করা যায় তাহলে আর বাকি যত মন কার আছে সেইগুলো অতি সহজে নির্মূল করা যাওয়া সম্ভব সেগুলো আর ঠিক থাকবে না এখন একটা দিক লক্ষ্য করেন আমাদের দেশে প্রচুর আলেম ওলামা ইসলামের হেফাজতের জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন তারা বেহুসির সাথে হুসের সাথে কাজ কাজ সাথে না। তারা কিছু সুতো মুনকারকে বন্ধ করতে থাকছেন আর সেই সুতোকাতো মুনকারকে বন্ধ করার জন্য তারা বড় মুনকার কার যেটা আছে বড় তাহুদ যেটা আছে তার কাছে দাবি করছেন তুমি দাবি করছেন তোমার শয়তানি কাজের এই বন্ধ করে দাও দাবি করছেন তোমার এতগুলো কাজের মাঝে এই কাজগুলো সবচেয়ে বেশি খারাপ এইগুলো তুমি বাদ দাও আর ছোট ছোট এই মন্দ কাজগুলো তুমি বাদ দিলে তোমার বড় শয়তানি করতে আমরা বাধা দেবো না তোমার অর্থাৎ ক্ষমতায় তারা বলছে তোমরাই যাও তোমরাই থাকো বা তোমরাই যাও কিন্তু আমাদের এই দাবিগুলো আছে এই দাবিগুলো তোমরা শুধু মেনে নাও এই দাবিগুলো মেনে নিলে এদেশে কি আল্লাহ হুকুম প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এটা ইসলামের সাথে সামান্যতম মিল আছে একটিও নাই সড়কগুলো কুফুরি কিন্তু তারা কিন্তু এগুলা বিপক্ষে কোন কথা বলেনি তাদের শাসন ব্যবস্থা সিস্টেম নিয়ে কথা বলেনি তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেনি অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলেনি বলছে তারা মুষ্টিময় বিচ্ছিন্ন কিছু ব্যক্তি যেগুলো নাস্তিক সেই ব্যক্তিগুলো দাবি দাবি শাস্তি করছে কার কাছে দাবি করছে কে শাস্তি দেবে আর এক নাস্তিকের কাছে দাবি করতেছে এটা সম্পূর্ণভাবে এই কর্মটা তাদের এই পদ্ধতিটা সম্পূর্ণ বাতিল ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এই কর্ম কোনো ইসলামিক কর্ম নয় সার্বভৌমত্ব সেই রাইরুল্লা সার্বভৌমত্ব হল সবচেয়ে বড় মন প্রধান মন আগে বড় নির্মূল করতে হবে ছোটগুলো অটোমেটিক আস্তে নির্মূল হবে सब चे बूखर सार्वजा चालू जारी खुब सहज हो जाए कल्लाटाई তোমাদের মদ চালু আছে মদ বন্ধ করো বেবিচার চালু আছে বন্ধ করো তোমাদের অশ্লীলতা বে হাই বন্ধ করো সেগুলো বলতেন কিন্তু সেই সময় এই বিধানগুলো নাজিল হয়নি মানে এটা প্রধান কাজ এটা নয় প্রধান কাজ হল আল্লাহর উলুহিয় প্রতিষ্ঠা করা আল্লাহর সার্বমত্ব প্রতিষ্ঠিত করা এই প্রধান দাওয়াত যেটা ছিল তাওহিত রেখালাপ এবং আঁখের রাখকে কেন্দ্র করে আল্লাহকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর সার্বমত্তকে প্রতিষ্ঠার জন্য প্রথম কাজটা ছিল দাওয়াতটাই ছিল যখন মদিনায় তেরো বছরের অক্লান্ত পরিশ্রমও সেখানে সম্ভব হয়নি আল্লাহর নির্দেশে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন আর সেখানে এসে প্রথম যে কাজটা করেছেন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মক্কা থেকে রাসুল্লাহ ধাপ্কা চেরোটি বছর দাওয়াতের কাজ করলেন অক্লান্ত পরিশ্রম করলেন কিন্তু সেখানে দিনের বিজয় হল না আল্লাহর প্রতিষ্ঠা করা সম্ভব না पक्ष आसते शुरू करलो विधि विधान गुरु आसते शुरू करलोक्रमे পরবর্তী দশ বছরে সেই বিধি বিধান আসলো সেইগুলো পর্যায়ক্রম এগুলো বাস্তবায়ন করেছেন তাহলে প্রথম যে মা কাসার সেটা আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে হুকুম এটা এই বলছেন ওই যে যারা জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে সেই ইমান দাঙ্গল তারা এই কর্মটা করে সৎ কাদের আদেশ প্রদানকারী আর এটা আমরা সহজে বুঝি আদেশ কে করবে অথরিটি ছাড়া কেউ আদেশ করতে পারে না যার ক্ষমতা আছে সেই আদেশ করে আদেশ প্রদান করার জন্য ক্ষমতার প্রয়োজন শক্তির প্রয়োজন আমি আদেশ করবো এটা মানতে হবে না মানলে শাক্ষি পেতে হবে এটা আদেশ আর আমি শাক্তি দেওয়ার ক্ষমতা না রাখি আদেশ অমান্য করলে তাহলে সেটা আদেশ নয় এটা উপদেশ उदेशर कथा आल्ला आदेश करेंदेश जत प्रकार काज आल्लाह बाम्बार कल्याण सकल कह मारूफ और से मारूप क्चूल मध्य प्रधान मारूप क्या हल आल्ला सार्वभौमत प्रतिष्ठा कर आल्लाह जै सकल काज बामदार जन्संद सकल काज हल मन क्च আর সেই মুন মধ্যে সবচেয়ে বড় মুন কার হল গাইরুল্লার সার্বভৌমত্ব তাহলে বামবা প্রধান কাজগুলো কি করবে সব কাজের আদেশ দিবে প্রথম সেই সৎ কাজটাই হবে আল্লাহর সর্বমত্ত্ব প্রতিষ্ঠা সৎ কাজ এই কাজটাই তার প্রধান আর প্রধান টার্গেটটা হবে গাইরুল্লার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যেই কাজ সেটাই হলো? প্রধান মনকার সেই মনকারটাকে মনকারের পথে কেউ যাতে চলতে না পারে সেই মনকারের পক্ষ অবলম্বন যাতে কেউ না করতে পারে মনকারের সাথে সম্পর্ক কেউ যাতে রাখতে না পারে মনকার কেউ যাতে পরিচালনা করতে না পারে এমন যে শক্তি আছে সেই শক্তিকে নির্মূল করা এটা হল ওই মুমিনের বৈশিষ্ট্য তার গুণ তাদের মধ্যেই কাজটা থাকবে এরপরের গুণ এটা বলছেন তার সীমানার সংরক্ষণকারী আল্লাহর বাস্তবায়নকারী আল্লাহ তার দিনের যে সীমানা দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে একটা সীমানা ঠিক করে দিয়েছেন তোমাদের জীবন যাপনের জন্য একটা সীমানা আল্লাহ ঠিক করে দিয়েছেন তোমরা কিভাবে জীবন যাপন করবে জীবনের বড় কাজ থেকে ছুটো কাজ পর্যন্ত সকল কার্য সম্পাদনের ভিন্ন আল্লাহ একটা নিয়ম দিয়েছেন বিধান দিয়েছেন পদ্ধতি দিয়েছেন আর আদেশ করেছেন এটা হলো তোমাদের পথ এই পথে চলো এটা ফিরাতুল মুস্তাকিম আর সাথে সাথে এমন অনেক সকল কর্ম মানুষের সামনে তুলে ধরে নিষেধ করে দিয়েছেন कल क्चू हल नंद कल्लापंगन क्या शयतान कांगनुहर का दारे का निजाई क्धारे का तो जा मानुष जाते यूर दारे का पारे तरज ता से हेफाज करी हाफिजनार संरक्षण सर्ववस्था शक्ति सशस्त्र अवस्थाय पहारादार सकल मानुष जान शुद्धम आल्ला हुकुम अनुजायी जीवन जापन कर बाध्य कर এই কিমানদারগণ তাদের বৈশিষ্ট্য এটা এরা হেফাজতকারী এরা সংরক্ষক এরা পাহাড়াদার এরা সর্বাবস্থায় তারা অতন্ত্র প্রহরীর ভূমিকায় কাটবে আল্লাহর জমিনে সকল মানুষই যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলে সেই মায়রূপ অনুযায়ী চলে এই জন্য তারা আদেশ করবে সেটা আদেশগুলারে বাস্তবায়ন করবে হুকুম জারি করে দিলাম কে মানল আর কে মানলো না এটা দেখলাম না এমন কি করবে না संरक्षण कर दी कर साल से वस्तवयर जो ता लोक दे बा कर मेने चलते बाध्य करान्य कर कारण आल्ला हुकुम जार धर वजीबय सेहईाई पा आल्ला हुजूद समूह जार धर अपरिहार्य गेहाई पाना वास्तवन करोकर दिलम प्रचार कर कि वाद कर दिल जार इच्छा इटना ग्रहण करल जार इच्छा करल ना एम नय दिन एम असहाय हिसाब से दुनिया मानुष सामने आल्लाटान नाई अल्लाहता दिन के पुनिया मानुष केचालना करमानदार आल्ला दिन संरक्षक साल्ला आदेश अमान्य करार मत क्यों थको जे अमान्य कर साथर पाठ करमान्यता সেই অমান্য করার কারণে সে যে সাক্ষীর উপযুক্ত হয়েছে আল্লাহ থেকে সেই সাক্ষী তারা দিয়ে দেবে এখানে কোনো ধরনের করবে না আল্লাহ যে সকল নিষেধ করে দিয়েছেন আল্লাহ নিষিদ্ধ কাজ সীমানার বাইরের কাজ এই সীমানা অতিক্রম করে যাতে কেউ যেতে না পারে যেই সীমানা অতিক্রম করতে চাইবে তাকে ধরে ফেলবে তাকে ওখান থেকে আটকিয়ে ফেলবে আর যেতে দেবে না যদি কেউ থাকতে হবে হ্যাঁ করতে গেলে শক্তির প্রয়োজন আলী ও প্রদুদ ই আল্লাহর প্রদুদ সমূহ তারা সংরক্ষণ করে বৈশিষ্ট্য আমরা কি আজকে করছি তা আমাদের সামনে তাগুজ প্রতিষ্ঠিত রাইরুল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত আমাদের সামনে সেই রাইরুল্লাহ সার্বভৌমত্বের অধীনে আমরা আছি আর এরপর আমরা দাবি করি আমরা মুমিন। এই জাইরুল্লাহ সর্বভৌমত্বকে খতম করার জন্য আল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছেন এই শক্তি সামর্থ্য যদি একটু কম করি তবু এর হক আদায় হবে না যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন পরিপূর্ণটা ব্যবহার করতে হবে জাহিরুল্লাহ সার্বভৌত্বকে খতম করার জন্য আর আল্লাহ সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ সর্বমত্ত প্রতিষ্ঠিত হলে পরেই আল্লাহর হদুদের সংরক্ষণ করা যাবে সেই আল্লাহর হৃদূত গুলোকে সংরক্ষণ করার জন্য মূল কাজ পালন করবে ইমান দারগণ আমাদের আজকের দুনিয়ার যে অবস্থান যে সময়ে আমরা আজকে জীবন যাপন করে চলেছি দুনিয়ার সর্বোচ্চ আজ গায়রুল্লাহ সার্বভৌমত্ব আর গায়রুল্লার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকার কারণে দুনিয়ায় সর্বোচ্চ মুনকার কার চলছে সর্বত্র সকল মানুষ সেই মুন মধ্যে নিমজ্জিত এমন কি মুসলিম নামদারী লোকেরাও এমন কি ইসলামের দ্বারক বাহক বলে পরিচিত যে সকল আলিম ওলামা রয়েছেন তারাও আজকে মুন কারে নিমজ্জিত তাহুদকে তাদের ইলা হিসেবে তারাও মেনে নিয়েছেন মেনে নেওয়ার কারণে সে তাহুদের কাছে তারা দাবি করেন আমাদেরই দাবি মেনে নাও আমাদেরই দাবি মেনে নাও এরা অবশ্যই যারা তাগুত ক্রীলা হিসেবে বেমেনে নে দাবি করে তাগুতের কাছে নাও এটা মেনে নাও এরা অবশ্যই এরা তার হিটপন্ধী নয় কাজ অনেক বেশি দায়িত্ব অনেক এই জমিন আল্লাহ সার্বভৌমত্ব চলছে শয়তানের জমিন আল্লাহ এখানে হুকুম আর আমরা আছি আমাদের মুমিন হলে ইমানের দাবি পূরণ করতে হলে আমাদের প্রধান কাজ এই জমিন থেকে শয়তানের সার্বভৌমত্বকে খতম করতে হবে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে म तरीक संघ र्जन केक्की जीवन तेरह दावामे शिक्षा देमे तशु आंकदागत भालगत भावे ते चिंता चेतना आंकदा विश्वास के परशुद कर तेल ए चरित्रिशुद्ध करो मजिना हिजरतमी राष्ट्रामी राष्ट्रिकवर्त समय दुनिया मानुषर सामने ता खिलाफत आलमिन नबर भित राष्ट्र परचालना कर दुनिया मानुषर सामने एग्जाम्पल रेखे দাওয়াতের পর যে পদারত কাজ সংগঠিত করা তাদেরকে তালিম চিন্তা চেতনার পরিশুদ্ধি সাধন করা আমলের সাধন করা। একজন খাঁটি মুমিন হিসেবে আগে তাকে গড়ে তোলা সে নিজেই ইমান কি চিনিস জানলো না তাওহির জানলো না বুঝলো না সিরকুপুর চিনল না সে তাকে বিরত থাকলো না কোন জিনিসগুলো সেগুলো ভালো করে উপলব্ধি করতে পারল না সে কিভাবে সে সহি করবেই। এজন্য নিজেকে আগে গড়ে তোলা এরপর অন্য সকল মানুষকে এই পথে পরিচালনার জন্য যারা দাব গ্রহণ করল সংগঠিত হল নিজেকে গড়ে তুললো সেই সকল লোকেরা তখন শক্তি অর্জনের জন্য তারা প্রস্তুতি নেবে প্রশিক্ষণ নেবে সংগ্রহ করবে আর প্রধান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা যা করেছিলেন নবীর আলাইহমগণ নাই ইব্রাহিম সালাম। প্রথম নবের পর দালাত নিয়ে গিয়েছিলেন কার কাছে নমরুদের কাছে ইরাকের বাদশা নমরুদের কাছে নিয়ে গিয়েছিলেন কার কাছে দালাত দিয়েছিলেন প্রথম কুরাই সদারদের কাছে প্রধান প্রধান কাজ সেটা ছিল আমাদের টার্গেট হবে প্রধান গুলো सरसर शक्ति उत्साह तर शक्ति उत्सव जगह सब जगह आघात এটা হল আমাদের এখন প্রধান কাজ যদি আমরা এ তাদেরকে সর্বাত্মক ভাবে আঘাত করে তাদেরকে দুর্বল করতে পারি নির্মূল করতে পারি তখনই আমরা আল্লাহ সীমানার সংরক্ষণকারী হতে পারব এর আগে আল্লাহর সীমানার সংরক্ষণকারী আমরা হতে পারি নি। এটা আমাদের বৈশিষ্ট্য এটা হতে হবে আমাদের আমাদেরকে যদি এই গুণ আমাদের মধ্যে আসে তাহলে আল্লাহ কি বলছেন ও আবাস হকমিন এই সকল গুণের অধিকারী মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন এই সকল গুণ এখন আগে এগারো নাম্বার আছে বলা হয়েছে মুমিন কারা যারা তাদের মাল যান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে আর বিক্রি করে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে এই মুমিনদের এই বৈশিষ্ট্য গুলো এই গুণ গুলো জান্নাতের আল্লা জি ওয়াদা করেছেন জান্নাতের জন্য সেখানেও ওই হস্তা শিরুবি দিই বা ইয়ত তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই বিক্রি চুক্তি সম্পর্কে যেই চুক্তি তোমরা আল্লাহর সাথে সম্পাদন করেছ সেখানে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আর সাথে সাথে এই গুণগুলোর কথা বলেছেন তাদের এই গুণগুলো সাথে এটা সর্ত হিসাবে নাই কিন্তু এটা মনে করবেন আবার সর্ত হিসাবে উল্লেখ করেননি এটা বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন এই মুমিন্দরা সাধারণত এই বৈশিষ্ট্যের অধিকারী হয় এটা তাদের পরিচিতি এই বৈশিষ্ট্যগুলো যেই মুমিনদের মধ্যে আছে তাদেরকে পুনরায় সুসংবাদ দেন এই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন আমাদের মুমিন কোন প্রশ্ন যদি আমার মনে হয়েছে উনি নেই ওনার দুয়াল্লা কবুল করবেন উনার কাছে আমি গিয়ে চাইলাম ভাই আমার জন্য একটু দোয়া করেন ওটা করা যাবে কিন্তু উনি ওনার আমলের উসিলা দিয়ে দোয়া আমি করতে পারবো করতে পারবো ওনার আমলমার জন্য মরবো ভাই ব্যক্তি থাকে ব্যক্তির কাছে দোয়া চাওয়া যার তার উসিলা আমি কার কাছে গিয়ে দোয়া দোয়া চাওয়া অনেক ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে এটা আরবি দোয়া কোরানের মধ্যে যে দোয়া আছে সেটা দোয়া হিসেবে পড়া যাবে হিসেবে করা যাবে না কোরআন চেলাওয়াত শুধু খুশি তাই নাই বাংলায় বাংলায় তোমার বলাটা দরকার কি হাদি যে সকল দোয়া করেছেন আল্লাহ দেবকাহু জিল্লাহরা হুক এর মধ্যে না জীবনের সবকিছু চলে এসেছে তুমিটা শিখে নাও শিখে নাও শিখে নাও হ্যাঁ মানে দুচ্চ জিনিস বোঝানো হয়েছে তোমার ক্ষুদ্র তোমার একেবারে গুণে একটা জিনিসও যদি তুমি আল্লাহর কাছে চাও এতে আল্লাহ খুশি হনার নম্বর প্রেক্ষাপট যে সময় আল্লাহ ছাড়া খরচ করেছিলেন ওইটা তো একটা প্রেক্ষাপট ছিল তাহলে এখন তার ছাড়া চলার দরকার নাই ডাকাত ওই সময় একটা প্রেক্ষাপট ছিল যুদ্ধ জিহাদের জন্য টাকা পয়সার দরকার এই জন্য সেখানে দেওয়া হয়েছিল এখন তার টাকা চাইলে দরকার নাই এই ধরনের যদি বলে যে ওইটা কোরআনের আয়াতকে কোন একটা সময়ের জন্য কেউ যদি সীমাবদ্ধ করে সে মস্তকর ভুল করবে এই কারণেই কোরআন মজিদ সে পর্যন্ত সকল যুগের সকল মানুষের জন্য এটা সার্বজনীন হিসাবে এসেছে